শাসনগাছা উত্তরপাড়া এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত ঈদগা ময়দান ওয়াজ মাহফিল পাঁচ বারো সেপ্টেম্বর দু হাজার মহতি এ মাহফিল উপস্থিত মোহতারাম সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথি বৃন্দাজ হজরত দূর দূরান্ত থেকে আগত আল্লাহরা শকীন জাকিরিন শাকিরিন মুরুদ্ কালিজার টুকরা আমার শ্রমবয়সী যুবক বন্ধুগণ স্নেহ ছোট ভাই পর্দার আড়ালে অবস্থানিতা মাান স্রষ্টা দয়াময় অল রব আলমীনের দরবারে লাখ কোটি শকর সুযোগ যে মহন রব্বুল আলমীনে ফেতনার জামানায় কোরআনার ভিত্তিতে সহি তৈরি کچھ کتنا لکھد سالم سل مرسلین رحمت اللہ علام শফী উলমুজনব খাতামব সদসকীন ইমামসী শফী আজম রসুল আকরম রহমত আলম নবরবল আজম হবীব কবিরিয়া আশরফ আলাম্ব সদুল্ব শফী আ মহসর সাকি কৌস গজব লাগলো নবীন তো জিব্বা নারায় মোহব্বত বলেন্লাম খালি আসে গেছেন এমনি চাপা বাস দরুদ তো পরেন না যাও পরেন শুদ্ধ করে পড়েন না অথচ দরুদের কত মহাব্বতের নজরে আকিন বিশ্বাসের সাথে সব সুন্নতের আমল ঠিক রেখে যদি দরুদ শরীফ পরে আশি বৎসরের গুনামাফ ভিন্ন হাদিসে রসুল তো ছোট করে পড়ো সল্লু আলাই আলাইবা এক হাজার বার পড়তে বেশি থেকে বেশি বিশ মিনিট বেশি নয় রসুল বলেন দৈনিক এক হাজার বার যদি মৃত্যু হবে না জান্নাতের খাতায় নাম না লেখা পর্যন্ত হাকিমের সুরায় মুহাম্মদ এর ৩৩ নং আয়াত আমি পড়েছি বিশ্বনবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী জিন্দা নবী হায়াত আবার অসংখ্য অগণিত আমি ও বাণী পবিত্র হাদিস শরীফের মধ্য থেকে দুটো হাদিসের অংশ পড়েছে তিলাবৎকৃত আয়াতে করিমা ও হাদিসে পাখের আলোকে সহি তরিকায় এখলাস ও রুহানিয়তের সমন্বয়ে কিছু কথা আমাকে বলার মতো আপনাদেরকে শুনবার মতো আল্লাহ দান করুন হিম্মিনা আমানু যারা মুমিন আল্লাহ তাদেরকেই বলছেন ভিন্ন কাউকে নয় যারা মমিন যারা আল্লাহকে মানে রসুল মানে আখেরাতকে বিশ্বাস করে কেয়ামত বিশ্বাস করে তাকদীর বিশ্বাস করে গাইবের মালিক আল্লাহ বিশ্বাস করে সমস্ত নবীদের উপর ইমান রাখে ফিরিস্তাদের উপরে মান রাখে মৃত্যুকে যারা বিশ্বাস করে এই মুমিন যারা এদেরকেই আল্লাহ বলেন আতি উল্লাহ ও আতি রসুল আল্লাহ এবং তার প্রিয় রসুলের আনুগত্য করো তিলু আলো না বরবাদ করোনা রসুল সাল্লাম বলেন আল্লাহকে অসন্তুষ্টি করে পৃথিবীর কোন মাহলুকের আদেশ হোক নিষেধ হোক ফলো করে চলা গ্রহণ করা আরাম ভিন্ন হাদিসে রসুল বলেন আখলিস তোমার আকিদা ইমানকে মজবুত করো খালেস করো বিশুদ্ধ করো ফিক আমালুল কালিল অল্প আমল জান্নাত পাওয়ার জন্য যথেষ্ট হায়াজ এ হল আয়াত হাদিসের সংক্ষিপ্ত আল্লাহ যদি তৌফিক দেন আপনারা যদি দোয়া করেন তাহলে কোরআন সুনার আলোকে আমল কি জিনিস আমল কেন আমল কিভাবে আমল কি আমল কেন আমল কি ভাবে চারটা কথা আমি আপনাদেরকে শুনাবো ইনসা যুবকরা ঘুমাও না সজাগ আছো ডাক দিলে পাওয়া যাইবে আল্লাহ আপনি কবুল করেন উল্টা পাল্লা লেখো কেন খবরদার এই গজব থেকে নিজেকে হেফাজত করার চেষ্টা করো আল্লাহ সবাইকে পরিপূর্ণ হেদায়তের দৌলত দান করুন ু আল্লাহ বলেন হে মুমিন। আল্লাহ এবং তার রসুলের আনুগত্য কর এবং তোমাদের কৃত আমল গুলো বরবাদ করো না আমল যেনা যায় খবরদার আমল বড় দামি একটি সম্পদ বান্দার জীবনে দুনিয়াতে যা কামাই করেছো সব থেকে যাবে আমল সাথে চলে যাবে আমল আরবি শব্দ যার অর্থ হল কাজ কাজের আরো একটা আরবি শব্দ আমালুন ব্যবধান হলো ফেয়াল এমন কাজ যেটা করা মাত্র ক্রিয়া শেষ আর আমল এমন কাজ যেটা করা মাত্র ক্রিয়া শুরু শেষ নেই নাম্বার টু কাজ দুনিয়ার সাথে সম্পৃক্ত আর আমল এমন কাজ যেটা আখেরাতের সাথে সম্পৃক্ত এই আমল দুই প্রকার নেক আমল বদ আমল নেক আমলকে আমরা বিভিন্ন নামে বুঝে থাকি ফরজ ফরজ ফরজ আইন ফরজ আলাল কিফায়া সুনা জায়দা মুস্তাহা বদ আমুল কেও আমরা বিভিন্ন নামে জেনে থাকি হারাম মকরু তহরিমি তনজি খুনা হে সগিরা কবিরা শির বিদা বদ প্রকার। সমষ্টিগত বদ আমল দুই প্রকার ফাহ আর মুহা আনিল ফাহ আকবার। ফাহসাও মানি বদ আমল মুন কারও বদামল ব্যবধান হল ফাহসা এমন বদ আমল খারাপ কাজ যেগুলো বুঝতে কোনো দলিল লাগে না আর মুনকার এমন খারাপ আমল যেগুলো বুঝতে হলে দলিলের প্রয়োজন হয় আমারে এই দুইটা কিল দিলে বড় খুশি হই কিন্তু ময়দান থেকে উঠা বসা করলে আমার ওই জন্য আজাব হয়ে যায় এখানে কত মানুষ এই বৃষ্টি কাদা পানিতে পকেটের টাকা ব্যয় করে এখানে আসছেন টাকার লোভে খানার লোভে দাঁড়ানোর জায়গা নাই বসার তো নাই ওই কি নাই জায়গা নাই আপনার একটু চিন্তা করা উচিত এরা কেন আছে টাকার লোভে আসেনি বরং টাকা খরচ করে আসলো আরও দিয়ে গেল খানা তো নাই এর পেছনে কারণ কি বসার জায়গা নেই দাঁড়ায় আছে এর মোহাব্বতের পেছনে কি একমাত্র কোরআন শূন্য আর আল্লাহ এবং তার রসুলের প্রতি মোহব্বতের টান অতএব বিশৃঙ্খলা যেন আমার আচরণে না হয় আল্লাহ আমাদের সব ভাইকে হেফাজত করুন ফাহসা ও খারাপ কাজ মুন কারও খারাপ কাজ ফাহা এমন খারাপ যেগুলো বুঝতে কি লাগে না দলিল লাগে না আর মুনকার এমন খারাপ যেগুলো বুঝতে হলে কি লাগে দলিল লাগে কথা বুঝেননি মানে আমি এখানেই খবর নিলাম এখানে কি সব আমার পক্ষের না বিপক্ষের এইবার পক্ষ নিয়ে আলোচনা জিহাদ জিহাদ জিহাদ জিহাদ জিহাদ এমন হাইলাইট করেছি জিহাদের বয়ানটাকে পাবলিক কে বুঝাইতে চাচ্ছি জিহাদের পথ ছাড়া জাননাতে যাওয়ার কোনো পথ নাই তরিকা এমন ভাবে এই লাইনে বুঝাইতেছি বুঝাইতে বুঝাইতে মনে হয় যেন পীরমুরিদির লাইন বাদ দিলেই জাহান্ন পথ ছাড়া অন্য কোন পথই নাই দরজাই নাই আবার দাওয়াত দাওয়াত দাওয়াত এমন হলো কেন এই বাংলার জমি বয়ান্ত হবে দলমত নির্বিশেষে নিরাপেক্ষ কোরআনার আলোকে মানুষের জীবন গড়ার ক্ষেত্রে ইসলামের পতাকা উড্ডিন করার জন্য দলকে ভারী করার জন্য সুন্দর জবানের ব্যবহার দিয়ে তাহাজুদের মুসাল্লায় কান্নাকাটি করে দোয়ার মাধ্যমে পিঠে হাত বুলিয়ে মানুষকে ভালো ব্যবহার দিয়ে মুসলমানের দলে মানুষকে দাওয়াত দিবে এবং দেমানেরা যারা ইসলামের উপরে আক্রমণ করে মুসলমান প্রয়োজনে তাদের ব্যাপারে হুঙ্কার দিয়ে তাদের বিরুদ্ধে রক্ত দেওয়ার প্রয়োজন হলে তারা রক্তের ময়দানে ইসলামের স্বার্থে সেখানে ময়দানে অবতীর্ণ হয়ে যাবে মুসলমান সর্বক্ষেত্রে থাকবে শুধুমাত্র পীরমুরিদি শুধুমাত্র দাওয়াত শুধুমাত্র জিহাদ ব্যাপারটা এমন নয় জিহাদ কর জিহাদ করতে করতে নামাজ নাই কার নামাজ না পড়লেও সমস্যা নাই কত সাহাবি নামাজিত একটু বিবেকের কাছে প্রশ্ন করি ইসলাম কোথায় আর মুসলমান কোথায় রসুলের এসকো কোথায় আর আশেখ কোথায় ইসলাম নিয়ে আজকে টানা টানি আর দলাদলি কেন আল্লাহ আপনি আমাদের হেদ আয়াত দান করুন ডায়রি হাতের মধ্যে নিয়ে কোরআন শরীফের দশটা আয়াত পরে তর্জমা বলার নাম তাপসির নয় যিনি বলছেন সে মুফাসির নয় ডায়রি হাতে নিয়ে দশটা কোরআনের আয়াত পরে এক দেড় ঘন্টা বয়ান করে এর নাম তাপসির নয় যিনি করছেন সে মুফাসির নয় বিসমিল্লার বা আলোচনা করলে দুই ঘন্টা চলে যায় नामज दिए शुद्ध नाम शब्द व्याख्या दीले समय कुरान शरीफ प्रत्येकता शब्द व्याख्या दी समय चले जाए अपने दी कि बुझाते चा आज अपना शुद्धा बुझाते चाची आम किल क्या कि भाव आरोप सेल नष्ट हो क्यों आल्ला वाला तुब तिलुलाकुम তোমাদের আমলকে নষ্ট করো না বরবাদ আমল নষ্ট কিভাবে হয় তাও জানতে হবে সম্পদ যেহেতু অন্বেষণ করেছেন কামাই করেছেন এটাকে সংরক্ষণ করতে হবে না হয় চোর ডাকাতের আনাগোনায় সব নষ্ট হয়ে যাবে আল্লাহ বলেন আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো এবং তোমাদের আমল বিনষ্ট করো ফাহা বদ আমল মুন আমল ফাহা এমন বদ আমল যেগুলো বুঝতে কোনো দলিল লাগে না মুনকার বুঝতে দলিল লাগে সংক্ষেপ আগামী নিটে দুটো উদাহরণ বলন্ত মিথ্যা বলা এটা ভালো আমল না খারাপ আমল এটা বুঝতে কোনো দলিল বিবেক বুঝে না মিথ্যা এমন এক খারাপ বেইমান মিথ্যা পছন্দ করে না মুমিন মুমিনের মিথ্যা পছন্দ করে না সন্তানের মিথ্যা মা বাপ পছন্দ করে না মা বাবার মিথ্যা সন্তান পছন্দ করে না বিবেক এটা খারাপ এটাকেই বলে বলুন গালাগালি করা ভালো না খারাপ কাজ বুঝতে কোনো দলিল লাগবে অবশ্য দলিল তো আসেই কিন্তু দলিল পর্যন্ত যাওয়ার প্রয়োজন হয় না গালাগালি করা চূড়ান্ত হারাম কোরআন শরীফ বলে হারাম বোখারি শরীফ বলে হারাম কিন্তু অতীব দুঃখ হলো আজ আমার দেশের কিছু টুপিওয়ালা ফাগরিওয়ালা আল্লাহ তালার বান্দা মাইক সামনে নিয়ে হাজারো জনতার সামনে আলেমদের নাম নিয়ে এরকম একটি দলের নাম নিয়ে প্রচন্ড ভাষায় তা। উচ্চঙ্গের ভাষা দিয়ে চূড়ান্ত খারাপ গালি কাফের মুশরিক সারা গালি নেই আবার আসতে বড় মুসিব আমি কৌমি মাদ্রাসায় পড়েছি আজও পর্যন্ত ভিন্ন কোন প্রতিষ্ঠান আমি পেয়েছি নিজেকে বড় মনে করা কবিরা গুণা অন্যকে ছোট মনে করা কবিরা একটা কবিরা শাস্তি সাত বছর জাহান্ন আবারও আসতে কর গালি দেওয়া চূড়ান্ত হারাম। এটাকেই বলে ফাহসা বিবেক দিয়া বুঝে এবার আসেন মুনকার যেটা বুঝতে দলিল লাগে বুঝলে উত্তর দিবেন না বুঝলে চুপ থাকবেন সিজিদা করা ভালো না খারাপ খারাপ সিজিদা করা ভালো না খারাপ এটা যদি আল্লাহকে না দিয়ে গাইকে দেয় আল্লাহকে না দিয়ে কোনো ব্যক্তিকে দেয় কিন্তু যারা দিচ্ছেন তারা কি হারাম মনে করে দিচ্ছেন তারা তো সবাব মনে করে দিচ্ছেন যদি বলেন এই না তুমি ফাঁড়ায় কি বলে সিজ দা করি এটা তুই কি বুঝাইতে চাও বলে এটা সিরক বলে রাহমদ আমরা তো সিজদাটা ইবাদাতান দেই না আমরা তাও মান দেই আমরা সম্মানে দেই ইবাদাত হিসেবে দেই না বলে দলিল দলিল তো পীরকে সিজদা করি মাজার কে সিজদা করি আপনি নউজুবিল্লা বললে কি হবে সে তো আউজবিল্লা এটা মুনকার বুঝতে হলে কি লাগবে দলিল লাগবে কি লাগবে এবং পৃথিবীতে আমার নবীর মাজার হলো শ্রেষ্ঠ মাজার পৃথিবীতে আমার নবীর মদিনার দরবার হলো পৃথিবীর শ্রেষ্ঠ দরবার সে অতএব সম্মানের সাথে যদি কাউকে তুমি সিঁজ করতে চাও সৃষ্টির শ্রেষ্ঠ সম্মানিত ব্যক্তি আমার গিয়ে দা আগে দিতে হবে সেখানে যদি দিতে না পারো অন্যকে দিলে সেটাই হবে শির শ্রেষ্ঠ মাজারে আগে সম্মানের সিঁজ করো কিন্তু কোনো জগরা নাই হিংসা নাই মারপিট নাই গালি নাই সরল মনে প্রশ্ন করি রসুলের মতো শ্রেষ্ঠ আর সম্মানিত কেউ নাই বাঙ্গালী মুসলমান নিমক আজকে সেই নবীর মর্যাদা মুসলিম হয়ে না অথচ বেইমান হয়ে রসুলের আদর্শ পাগল হয়ে লক্ষ্য ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ কালেমার পতাকাতলে আশ্রয় নিতেছে তোমার তো গর্ব করা আল্লাহর কসম পৃথিবীতে আর কোন আদর্শ নাই যে আদর্শ গ্রহণ করলে জন্মগত মানুষ আদর্শের মানুষ হয় রসুলের আদর্শ জবাই করে যারা ভিন্ন মতাদর্শের ভেতরে দৌড়ায় এরা উপর থেকে সুরাতে মানুষ হলো পাইলারে আসে না কেমন নবী যদি পাইতা তাহলে নবীজির জন্য জীবন দিতা ক্রিকেট খেলা আছে না বিদেশ খেলা হচ্ছে দেখতে বলছে এরপর আর পক্ষের লোকটাই যদি উইকেট ফালাইতে নাই পারে মনে হয় এহেন বে ঠিক এমন চিল্লানি দেয় পুরা ঘুমন্ত বাচ্চা ভয়ে সজাগ হয়ে যায় তুমি ঘরের কোনায় টিভির আয় নাই বৈশাখ এত চিল্লানি দিতেছ মনে মা কয় ভাত খাবি তো ভাতের গুল্লি মারি খেলা চলতেছে আমার কলিজার খেলা তোমাকে প্রশ্ন করি খেলা চলছে ভারত পাকিস্তান তুমি এখানে বসে চিৎকার দাও কেন এই প্রশ্নের জবাব যে দিন দিবা সেদিন তোমাকে আমি জবাব দিবাই ওয়াজে গেলে গেলে দিসের বয়ান শুনবে চিল্লায় কেন তোমাকে সেদিন জবাব দিব পাগল ছাগল মনে করছো না পাগল ছাগল মনে করেছ যারা বেহাদুবি করে দুশনি করে আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত ওলি বলতে তো আমরা গাঞ্জাখোর কে বুঝি না ওলি বলতে তো আমরা বেপর্দওয়ালাকে বুঝি না যার আছে চোখের পানি যার জিব্বায় আছে সুন্দর ব্যবহার রসুলের সুন্নত আমরা তাকেই ওলি বলি তাকেই অলি বুঝি এবং রসুলের মোহাব্বতের নিরিখেই জীবন যাপন করেন তার মহাব্বতেই মানুষগুলো দিনের দিকে আগায়া যায় আমরা তাদেরকেই সম্মানের সাথে কথা বলি তোমার জিব্বা একটা ভুল দিতে পারে তোমার জিব্বায় আব্দুল কাদের জিলানি আমানত শাহ শাহজালাল শাহপর শাহ মাহদুম এদের জিব্বা তোমার থেকে ভালো তোমার জিব্বায় গালি আছে তাদের জিব্বায় গালি নাই তোমার চোখে বেগানার নজর আছে তাদের চোখে বেগানার জিব্বা পবিত্র তোমার অন্তর থেকে তাদের অন্তর পবিত্র অতএব তোমার মতো না পাক মানুষ পবিত্র আল্লাহের বিরুদ্ধে কথা বলা শোভা পায় না আল্লাহ হেদায়ান করুন বখারি বখারি খেয়েছিল হাদিস পাও নাই খাজামইন উদ্দিনের জামাত ছুটে নাই তাহাজুত ছুটে নাই তুমি তো নামাজই ভরো না এগুলি বলার উদ্দেশ্য কি যে কালকে একটা যুদ্ধ হবে না যুদ্ধ হবে না মুসলমান মুসলমানের সাথে এত মিল নিতে হবে আমাদের মোহাব্যাতার একতাবদ্ধতা দেখে বেইমানের ঘুম যেন হারাম হয়ে যায় এই অবস্থাটা যদি হতো তাহলে বাংলার জমিনে সকল অপরাধীদের ফাঁসির আগে রসুলের কুকুর কুকুরগুলোর জবাই হয়ে যেত তোমার আমার অনৈক্যের কারণে গালাগালির কারণে বেইমানরা সুযোগ গ্রহণ করেছে বড় আশ্চর্য বেয়াদি মাপ চাই বারবার মায়ানমারের মুসলমান মার খাচ্ছে ইসরায়েলের মুসলমান আজ মজলুম গোটা পৃথিবীর মুসলমান কেন লাঞ্চিত মার খাবে বেইমানের হাতে কারণ কয়েক মাস আগে মায়ানমারে দুর্ঘটনা হল কত মায়ের জীবন চলে গেল বাচ্চার জীবন চলে গেল ঘর বারে আগুন দিল নতুন করে আবার কেন বারবার হচ্ছে কেন এর পেছনে আমাদের কি কোন দুর্বলতা নাই বলেছেন তখন আমি আল্লাহ বেইমানকে দিয়া মুসলমানের মারব দুইটা পাপে যখন লিপ্ত হবে এক নাম্বার পাপ মানুষ আল্লাহর গোলামী বাদ দিয়ে যখন মানুষের গোলাম হবে মানুষ আল্লাহর গোলামি বাদ দিয়ে মানুষের গোলাম হবে হয়নি আল্লাহে দায় আদান করু দেখেন। কত কষ্ট করে তারাই বর্ডার পেরিয়ে আমার দেশে ঢুকতেছে আমার দেশের কিছু ছেলেরা এত হার খোর নিমক হারাম এরা এবারে আসার পরে এদের স্বর্ণ অলংকার টাকা পয়সা চুরি করে নিয়ে যাচ্ছে তারা হামলা করতেছে এ মিথ্যা বলছি আপনারা থেকে আপনারা ভালো জানেন শিক্ষিত মানুষ আপনারা মিডিয়ার জগতে আছেন আপনারা ভালো জানেন মিথ্যা বলছি ভাই तो अना शिष्टि विभिन्न भावी भंगी मत से कलेजे दौरा अपने हाजी सब मानुष আপনার ছেলে কোথায় যাচ্ছে খবর নেই বলেন কলেজে আছে স্কুলে আছে মাদ্রাসায় খবর নেই কোথায় গেল আপনার মেয়ে সকাল আটটায় স্কুল খুলল আড়াইটায় আসেনি সে আসলো বিকাল পাঁচটায় আপনি যদি কানে ধরে জিজ্ঞাসা করতেন এই মেয়ে আড়াইটায় স্কুল ছুটি হলো দুই ঘন্টা দেরি হলো কেন জবাব দেয় মেয়েটা আপনার শাসনে সে শাসিত হয়ে যেত ঘরের মধ্যে মেয়েটা আদর্শ মেয়ে হতো খুঁজে পাচ্ছেন না একসময় দেখা গেল আপনার ছেলে যুবক গুলশান হামলার আসামি হয়ে যাচ্ছে আপনার কলিজার টুকুয়া মেয়েটা ঢাকার ঐশীর মতো হয়ে যাচ্ছে এই মেয়ে আপনারে খাওয়াইব এই ছেলে আপনার কামাই করে খাওয়াবে বড় আশাই আছেন আল্লাহ আপনি আহা আল্লাহ বলেন তোমরা আল্লাহ এবং তার রসুলের আনুগত্য করো আমল বরবাদ করো না আমল। নামাজ রোজা হজ জাকা জিকি রাজগার যা আছে সব কি সব কি ভালো করে মনে রাখবেন সব নাকামল আল্লাহর কাছে কবুল হবে না সব নেকামল আল্লাহর কাছে কবুল হবে না বুঝতে সমস্যা হয় সব নেকামল কামল আল্লাহর কাছে কবুল হবে না নামাজ পড়াও না রোজা রাখাও নেকামল, দান করা নেকামল। দান নেক আমল কিন্তু সব ন্যাকামল কবুলা আনহু লিখেছেন আল্লাহর কাছে ওই নেক আমল কবুল হবে যেই নেক আমলে চারটা গুণ পাওয়া যাবে কটা গুণ কটা গুণ সাহাবিবনে জাল বলেন চার গুণ যাবে। এক নম্বর লাগবে নামাজ পড়া যেমন ফর্জ নামাজের পদ্ধতি জানাও ফর্জ নামাজ আপনি কেমন করে পড়বেন তা জানতে হবে না কথা কয় এখন যদি আপনি হাত বেঁধে আল্লাহ মুহাম্মী পড়ছে নামাজ হবে কথা না। নামাজ হবে নামাজ পড়া যেমন ফরজ নামাজের পদ্ধতি জানাও ফরজ জাকাত যেমন দেওয়া ফরজ জাকাতের ইলিম অর্জন করাও ফরজ জাবাল বলেন আমল কবুল যে আমলের মধ্যে কয়টা গুণ পাওয়া যাবে এক এক হবে। বুঝেন নাই এলে মাসবে দুই পথে কয় পথে দুই রাস্তায় এলে মর্জন হয় ভালো করে মনে রাখবেন দুই রাস্তায় এলে মাসবে রিজাল উল্লাহ কিতাবুল্লাহ ব্যক্তি আর কিতাব ব্যক্তি আর কিতাব ব্যক্তি আর কিতাব যারা বলে ব্যক্তি মানি না কোরআন হাদিস মানি এক জবাব হলো তারা কোরআনও মানে না হাদিসও মানে না দ্বিতীয় হলো তারা গোমরা ভ্রষ্ট যারা বলে আমরা শুধু ব্যক্তি মানি কোনো কিতাব আদি বুঝিও না মানিও না এরাও গমরা যারা বলে আমরা কিতাব মানি আল্লাহর কোরআন মানি ব্যক্তিও মানি তারা হলো এরা না আল্লাহ বলেন আমি ব্যক্তি নিজেই নির্ধারণ করেছি চার দল চারজন নাকি চার দল উলাহদাঈ হফিন দল চার জি চার দল না জমা সিন জমা সবগুলো এই চার দল করা তোমাদেরকে আমি আল্লাহ জান্নাতে আসার বন্ধু বানিয়ে দিলাম সাথী বানিয়ে দিলাম এই চার দল মানুষ সলিহীন হলো চার নম্বরে তাহলে ব্যক্তি লাগবে নি ব্যক্তির প্রয়োজন কতটুকু এ বিষয়ে আমি আলাদা আলোচনা করেছি আমি এতটুকুই বলব কেউ যদি বলে কোন মুরুবী লাগে না কোরআন হাদিস থাকলেই হবে আমি একশো জুতা কোন দিন জুতা দিবা কখন দিবা আমাকে ডাকো যদি প্রমাণ দিতে পারো কোনো মুরব্বি ছাড়া ব্যক্তি ছাড়া কোরআন হাদিস বুঝে যান না পাওয়া যায় যদি প্রমাণ দিতে পারো ভাইরামার বাট আমি কাউকে গালি দিচ্ছি না কারণ যাকে গালি দিব সে যদি আজকে তওবা করে কালকে তো সে আমার আপন হয়ে যাবে মুমিন হিসেবে অতএব রসুলের হাদিস আল হুবুফিল্লাফিল্লাহ কাউকে মোহাব্বাত করবো আল্লাহর জন্য ভালোবাসবো আল্লাহর জন্য কাউকে খারাপ মনে করবো তাও আল্লাহর সন্তুষ্টির জন্য চারগুন আমল আল্লাহর কাছে কবুল যে আমলে চার গুণ নাই ও আমল কবুল হবে না ভেজাল হবে ফলাফল ভেজাল ইন আমাল আমাল আল্লাহর নবী বলেন তোমার আমল ফলাফল পাইবা নিয়তের ভালো উপরে নিয়ত ভালো ফলাফল ভালো নিয়ত খারাপ ফলাফল খারাপ নিয়ত কে পরিশুদ্ধ করে আমল করো রসুল বলেন অল্প আমল রাস্তা দিয়ে একটি কুকুর জিব্বা করে মরণাপন্ন হয়ে গেল পানি নাই ক্ষুধা আল্লাহর একটা বান্দি পায়ের ভেতরে চামড়ার মুজা মুজাটা খুলে পার্শ্বের কুপের থেকে পানি এনে কুকুরকে দিল্না তীব হয়ে গেছি অল্প আমল নাজাতের জন্য যথেষ্ট যদি তোমার আমলে এলেম থাকে বিশুদ্ধ নিয়তেই তুমি কর লম্বা লম্বা কথা ছেড়ে দিলাম হলো চার গুণাল সম্পর্কে আল্লাহ বলেন কেয়ামতের ময়দানে ধৈর্য ধারণকারীকে আল্লাহ বলবেন বিনা হিসাবে জান্নাতি জর আজ রাহু ধৈর্য ধারণকারী কি আল্লাহ বল চার গুণওয়ালা আমল আল্লাহর কাছে কবুল হবে এক নম্বরে এলম দুই নম্বরে বিশুদ্ধ নিয় তিন নম্বরে ধৈর্য আসেনি ধৈর্য কথা যখন দাঁড়াবে তখন ডুকে কেউ তুমি আগে আসলে সব বেশি জানো না জানলে কি হবে আমার এলার্জি আছে খতিবের বয়ান এত করা করলে সব আমার গায় লাগে এমন জোরে দৌড় দিছে বাড়ি গিয়ে দেখে আর একজন আর জোতা নিয়েছে মিথ্যা বলছি ধরা খাইলে করলাম অন টেস্ট ধরা খাইলে কি কয় এই যুবক আসো তোমার মধ্যে কম আছে কি কান্দি জানে কি মোবাইল নেই কোন আর একজন কে মানি ব্যাগ কি জিনে নিছে কথা ফিরিস তারা নিছে এই ময়দানের ফিরিস তারা হ্যাঁ হ্যাঁ হাসু ভয় লাগে না তুই একটা লোকের মোবাইল নিলি এই বেসারা চোখের পানি সারে তুই কি মনে তোর হাত বাড়াম প্যান্ডিলি তুই এত বড় বেইমানি তুই মানুষের মোবাইল নিয়ে মানি ব্যাগ নিয়ে কাদায়ে যাবি আর তুই আরামে খাবি শুনো এখানে তুই বাড়ি পর্যন্ত যাওয়ার গ্যারান্টি আছে তুই রাস্তায় আল্লাহ হেদায়াত দান করেনা কথা না কেন এক হোটেলে বলে চোর ধরা পড়ছে দৌড় দিবি পিছিয়ে তাকাবি না চামড়া তুল্লা বালাম সোরা এমন জোরে দৌড় দিছে কিছু দূর গিয়ে আবার পিছনে তাকাইল ম্যানেজার কে আবার কিছুদিন পরে চোর আবার হোটেলে হাজির হয়ে গেল তাকাবো না আমি কিছু দূর গিয়া পেছন দিকে তাকায় দেখলাম আপনার হোটেলের সামনে লেখা আছে ধন্যবাদ আবার আসবেন ধন্যবাদ কথা কান না কেন ধন্যবাদ আবার আসবেন কথাটা কি চোরের জন্য ধন্যবাদ আবার আসবেন কথাটা কি কোনো বখাতের জন্য না বাবা না ধন্যবাদ আরবি কিতাব দিলে তুমি আরবি ভরতে পারো না তুমি একজন বোখারি নেওয়ালা একজন হাদিস পরা নেওয়ালা আল্লাহ বিরুদ্ধে কথা বলে তুমি আল্লাহ গজবের টেনে এন না আবু হানিফা ইমাম বহারি ইমাম মুসলিম রহমতুল্লাহ আলহরা যদি বলেন মাঝহা দরকার নাই তাদের ক্ষেত্রে মানা যায় আমি আরবি পড়তে পারি না হাদিস বুঝি না হাদিসের ভেতরে তা সমাধান করতে পারি না কোরআন শরীফের স্পষ্ট আমি আরবি পড়তে জানি না সমাধান জানি না আমি যদি বলি আমার কোনো ইমাম টিমাম লাগে না মাঝহা লাগে না এটা আমার জীববা দিয়ে শোভা পাবে না আমল ধৈর্য সংক্ষেপে চলে যাচ্ছি চার নম্বর গুণটা হলো এখলাস চার নম্বর গুণের নাম এখলাস মানে যা করব কার জন্য আমার নামাজ আমার করবা নি বেঁচে মরে যাওয়া কার জন্য সব আল্লাহর আদেশ পালন করবাসের সাথে আল্লাহর মোহব্বত ইন্সুকিমা আমার নামাজ কার জন্য করবানি হ্যাঁ কুমিল্লার চালাক মানুষ করবানি আল্লাহর জন্য দিছেন অদিক দিস মানুষের জন্য না দিলে মানুষে কি কইব। এই জন্য দে গরুর মধ্যে সাত অংশের একটা অংশ নিলেন দশ হাজার জবাই করার আগে আরো লাগবে টাকা ভয় সাড়ে এগারো হাজার টাকার মতো টাকা দিয়া গরুর একটা অংশ নিতে পারলা। তিনশো টাকার লোভ সাইরা দিতে পারল না যে মাদ্রাসায় চামড়াটা এমনি দিয়ে দেই সাড়ে এগারো হাজার টাকা দিয়ে তুমি গরুর অংশ নীলা আল্লাহ রস্তে তিনশো টাকার দাবি ছেড়ে মাদ্রাসায় চামড়া দিয়া দাও জন্য বলে না আমার বংশে কিম নাই আমি বলি নাই তুমি গুণা করেছো গুণা করেছ তবে আমি এতটুকু বলবো তুমি এখলাস করো নাই মূল পাওয়ার তো হলো গরুর ঘোষ হই মেয়ে তুমি গরুর ঘোষ তো দিলা কেন কুজুর কথা কম বরক কিসের বর কত কবে বলে নয় মাস আগে নয় মাস আগের কোরবানির এখন কই পাইলি টেনশন মোজাই করে বোঝাই করে ফ্রিজ গুলো গোস্ত দিয়া বোঝাই করেছি গরিবের একটা টুকরাও দেই না হুজুর দিব্বি আরামে যত পারেন খাইতে থাকেন বরক আমি বলি না আপনার গুনা হয়েছে গুণা হয়েছে একবারও বলি না। তবে এতটুকু বলবো আপনার তা করবো কার জন্য বয়ান শুনি আল্লাহর জন্য বয়ান করব আল্লাহর জন্য কোরআন সুন্নার কথা শালীন ভাষায় মোহাব্বতের নজরে যারা বলবে তারাই আমার আপন চার গুণ কিনা। নিজে রেজাল্ট বের করেন আপনি দান করেছেন টাকা পয়সা দানটা কবুল হলো কিনা চারগুণ দিয়ে করেন আপনি নিজে আনসার দেন কবুল হইল কি হইল না এবার এই চার গুনালা আমল নিঃসন্দেহে কবুল তবে এই কবুলওয়ালা আমলকে সংরক্ষণ করো চোর আছে চোর চোর আমল চোর ইমান চোর বলে কোথায় চোর আল্লাহ বলেন মিনাল জিন্নাস দুই দল চোর মানুষ আর জিন শয়তান আল্লাহ কোরআনে বলেন মানুষ শয়তান আর জিন শয়তানের মধ্যে মানুষ শয়তান হলো মারাতক জিন শয়তান দুর্বল শয়তান হলো প্রকাশ্য দুশমন মানুষ হলো গোপন গোপন দুশমন বড় শয়তানের চক্রান্ত দুর্বল মানুষের চক্রান্ত বড় কঠিন আল্লাহ বলেন ইন্দা কুন মানুষের চক্রান্ত বড় কঠিন আর জিন শয়তানের চক্রান্ত দুর্বল এটা আজান দিলেই দৌড় জিন শয়তান আজান দিলেই আর ঘাড় মরচড়ায় আর একদিকে যায় নামাজ পড়বি না আজানটা হলো বলে আজান হয়েছে শুনেছি কিন্তু নামাজ পড়ার সময় নাই আমি কবরের চিন্তায় বড় ব্যস্ত খবরের চিন্তা অস্থির পড়ার সময় নেই আমি বলি রান্না আজানের চার মিনিট আগের তেই স্টার্ট খাওয়া ফাকে ফাঁকে কুডুর কুডুর বুট খায় এই আজান সে না টানো কেন কার সইতে ইমাম সাহ নামাজ বাইরে দেহে যে এখনো টানতেছে পুরো বল সাইজ করে ফলেছে কিরেমান্ধা নামাজ পড়ছ আমিও ফুরিনি আমার আব্বাও ফরেনি রোজা রেখেছ কয় জীবনেও না তো এফতারি কেন খাও যদি আমার মতো সেরা গালিরে ধমকায় নামাজ পড়ছ বলবো খোদা জীবনও পরি নাই রোজা রাখছো বলে না আল্লাহ যদি দমক দিয়া খায় এক খাওয়ার কি টাইম ভাইলি না নামাজ নেই রোজা নেয় আমিষ্কার বুঝেন নেই এগো দিল কি পরিষ্কার ভাইরা আমার চোর দুই দল মানুষ জিন মানুষ এই দুই দল চোরে মানুষের ইমান আমল চুরি করে তিনটা অপরাধ করায়া কয়টা ভালো করে মনে রাখবেন কয়টা তিনটা অপরাধ করায় দুই দল চড়ে মানুষের ইমানা আমল নষ্ট করার জন্য তিনটা অপরাধ করা হবে দুই দল শয়তানে জিন শয়তান আর মানুষ শৈতান তিনটা অপরাধের মধ্যে এক নাম্বার অপরাধের নাম হলো সিরকের গুণা এক অপরাধ এরে আল্লাহের অপরাধের কারণে যে আমলটা ছিল একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য একমাত্র আল্লাহর রাজির জন্য আমলের নাম তো একমাত্র আল্লাহর জন্য আমল করার নাম তৌহিদ আর এর বিপরীতের নাম হলো শিরক আল্লাহ বলেন সাবধান আল্লাহ কারো ইবাদাত করবানা সাবধান এক আল্লাহর জন্য ইবাদত করার নাম তৌহিদ এই তৌহিদ আবার তিন ভাগে ভাগ করা তৌহিদ রবু বিয় আমার রব কেবল শুধু মানুষের লালন পালন করে না ওই গর্তের পিপিলিকে কেউ কে রিজিক দান করেন ওই নদীর মাছের কে খাওয়ায় পৃথিবীতে একটা পাহাড়ের নাম হলো কহেকাব ওই পাহাড়ে একটা প্রাণী বসবাস করে নাম হলো শ্রী ওই প্রাণীটার দৈনিক খানার তালিকা হল চল্লিশ আমার রব কেমন পৃথিবীর মহাসমুদ্র আটলান্টিক মহাসাগর প্রশান্ত মহাসাগর বড় বড় সমুদ্রের নীল তিমি আছে নীল তিমি এক একটা নীল তিমির দৈনিক খানার তালিকা কত হাজার টন দুনিয়ার মানুষ মানুষকে সহযোগিতা করে মা ও বাচ্চাকে লালন পালন করে কিন্তু দিতে চায় না সব দিতে চায় না আমার আল্লাহ এমন রব বান্দা চাইতে দেরি দি পাইতে বান্দা দেরি নাই আমার রব আর দুনিয়াতে তুমি যাকে রব বানাইছো দুনিয়ার রব সব সময় দিতে রাজি না চাইলে বেজার হয় আমার আল্লাহ এমন রব না চাইলে বেজার चाउल पानी मध्य बया चाबी पाओ बीचान शुया शु ची पी बंदा चाहते देरी पाइते दूर হবে না এর আল্লাহর ধনীকে গরিবেরেও দেই আমি এমন রব আমার ভেতরে কোন সার্থকতা নাই রা এই রবু বিয়াতের জিকির করায় বারবার এমন কোন নামাজের রাকাতের জিকিরি নাই আল্লাহ বলেন বান্দা আল্হামদুল রবের জিকির কর রবের জিকির কর আলামিন কাকে বলে আল্লাহ একজন আল্লাহ ব্যতীত যা কিছু আছে সব হলো আলামিন এ আলামিনের জন্য আমার আল্লাহ হলেন একমাত্র রব আর আমার নবী হলেন একমাত্র রহমত কথা নি। আল্লাহ কেমন রব এই বিশ্বাসের উপরে তুমি আল্লাহর কাছে পর উপযুক্ত এই বান্দা তাক বানের বেলায় আমার আল্লাহ কয়জন দেওয়ার বেলায় আল্লাহ কয়জন মায়ের গরবে যে আপনাকে আমাকে বানাইছেন তখন আল্লাহ কারো পরামর্শ নিয়েছেন রিজিক দেওয়ার বেলা আল্লাহ কারো পরামর্শ নিয়েছেন সম্মান দেওয়ার বেলা আল্লাহ কারো পরামর্শ নিয়েছেন সম্মান দেওয়ার বেলায় যদি আমার আল্লাহ একজন হয় সিজিদার দেওয়ার বেলায় মাজার কেন পাথর কেন ব্যক্তি কেন সিজদা দেওয়ার বেলায়ও তো আমার আল্লাহ একজনই হবে এরে আল্লাহর বান্দা সহজ কথা কেন বুঝো না কাউকে গালি দিচ্ছি না আল্লাহর গুণ এমন গুণ আল্লাহর আছে ওই গুণের সাথেও কাউকে মিলানো যাবে না আল্লাহর তাওহিদের উপরে এক আল্লাহর উপরে বিশ্বাস করার নাম আর এর করার কথা বুঝেন নেই আল্লাহর মান্দার সির্ক এত মারাত্মকের গুনার ব্যাপারে আল্লাহ আমার নবী কেউ সতর্কানি পৌঁছাইলেন ধমকের সুরে কত বনো মারাত্তকের গুণা আল্লাহেন আল্লাহ বলেন নবী আমি আপনার উপরে অহিনাজিল করলাম আপনার পূর্বের নবীদের উপরে অহিনাজিল করে বললাম যদি আপনারা সিরিক করেন সিরিকের গুণা করেন আমল বরবাদা যাবে শুধু আমল বরবাদ হবে এতটুকু না আপনারা ধ্বংসের মধ্যে যাবেন ইসহাক নবী ইব্রাহিম নবী ইয়াকুব নবীকে আল্লাহ বলেন সাবধান হে ইব্রাহিম এত মহাব্বতের পজিশনে তোমার উঠাইলাম ওলাও আশরকুম যদি শিরিক কর সব আমল শেষ আল্লাহ কোরআনের ভিন্ন আয়াতে বলেন এরেকের গুণে তো মারাত্মক মাশুরের ময়দানে শিরকযুক্ত হবে না আল্লাহ বলেন সব গুনাহ ক্ষমা হবে শিরকের গুনাহ ক্ষমা না ইন্নাল্লাহা লায়াগফিরু আন ইউশরাক বিহি মা দুনাল ومن يشرك بالله فقد افترى إثمان عظيما ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا ومن يشرك بالله فقد حرم الله عليه الجنة এদের উপরে জান্নাত হারাম লোকমানে মানে হাকিম তার সন্তানকে বলেন শিরক এমন একটা মারাত্মক আল্লাহ আবার এদের তাকিদ দিচ্ছেন যেখানে রাখা দরকার ওখানে না রাখার নাম জুলুম এই জুলুম আবার তিন প্রকার প্রথম প্রকারের জুলুমের ক্ষমা নাই এটাকে বলে সিরকের জুলুম দ্বিতীয় প্রকারের জুলুম ক্ষমা আছে যেটা আল্লাহর আল্লাহ করবেন এমন মারাত্মক একদিকে শিরিক হলো মারাত্মক আবার বলে জুলুম সিঁড়িকে জুলুম জুলুম শুধু জুলুম না জুলমে আজীন বড় জুলুম এত মারাত্ম চলতেছে দেখা যায় সাহাবায়করাম বলেন অসম্ভব নবী বলেন আধার রাতে অন্ধকার রাতে কালো রঙের পিপিলিকা चला जेम देखा जाएर कोमा सीढ़ी भाग कर पीड़िक আবার কোন ভাষায় বলে সিরিকে আকবর ভিন্ন ভাষায় বলে সিরকে জলি সিরিকে কয় প্রকার এতক্ষণ বুঝলেন তো সিঁড়ি কেনা জান্নাত পাওয়ার আমল কথা কান্না কেন দ্বারা সব আমল বর তিনটা অপরাধে বান্দার সব আমল নষ্ট হয়ে যায় এক নম্বরে চলে যাবেন মুসানবী রাস্তা দিয়ে যাচ্ছেন এটা কিসা শুনাইতেছ কই যাচ্ছেন কথা কন না কেন জংলার পাশে একটা পাথরির উপরে তারা বসা দেখে এক বুজুর্গ তসবি টানে আল্লাহর নামের কত বছর চার শত বছর পর্যন্ত তোমার মনে কোন আশা আছে নাকি বলে দুইটা এক নম্বরে আমি আমার জীবদ্ আমার দুনিয়াতে আসার নবীকে দেখবো দুই নম্বরে একটা আসা আমাকে এক গেলাস ঠান্ডা পানি পান করতে হবে মূষা নবী ডাক দিয়ে আমারে মনের মতো দেখে নাও মনের মতো দেখো আমি দেখে ওই বুঝুর্গ আর জমিনে জিন্দা নাই মুসানবীর তো মেজাজ একটু গরম গরম ভাব ও আল্লাহ তুমি চারশো বছর বান্দা তোমার এবার করলো একটু এই বান্দা কত বছর আমার স্মরণ করেছে বলে চার শত বছর বলো বছর পর্যন্ত বান্দাকে রিজি কে দিলেন কথা বল না কেন মুসা তুমি বিচার করো যে আল্লাহ চার শত বছর আমি আল্লাহ সহ্য করতে পারি না আল্লাহ বলেন কেমতের ময়দানে আমার সাথে মোলাকাত হবে বান্দার সাথে গভীর মোলাকাত সব জানা তিগু কালকে দেখছি কিতাবে কালকে সব জানাতে যার কথায় ভারতবর্ষ কেপে উঠত এই কোরআনে আয়াত দিয়ে বয়ান করে এক মগায় খারা হুজুর ওদিন ওকা পাওয়া যাইবি হ্যাঁ হ্যাঁ হা! ওকা পাওয়া যাইব তবে আগুন আনতেইবো জাহান নামে গিয়া আগুন লাগবে না ওকা টান আগুন লাগবে না আগুন যেমন প্রশ্ন তেমন উত্তর ভাইরা আমার মরহুম করিম রহমতুল্লাহ হুজুরে বয়ানে বলতেন কে বলে হেরে গেছে প্রশ্ন করতে হুজুর অজু করমু কি দিয়া দিয়া কয় ফানি নেই কি করম কি দিয়া কয় মাটি দিয়া কয় যে মাটি ইমাম সাহেবের আটকাইবি হুজুর ফেরাউনের মায়ের নামটা এখন তো এটা হাউজ পারে না হে ফেরাউনের খবর লইতে গেছে নাই নাই হুজুরের একটু আটকাইব মানে হুজুরের থেকে হ্যার চান দিয়ে অনেক উষা খুব জ্ঞান কি হইব না শিক্ষিত মানুষ না এক সপ্তাহ ঘুরলে ট্যার পাইবেন যে না খায় মরে না খাইয়ে মরে কে খাওয়া কথা কান না চিন্তা করছে হুজুর গো মাথায় কিছু আটকানো কিন্তু টুপির ভিতরে তো আল্লাহ রহমত দিয়ে রাখছেন কারণ এই ছেলের মেধা তো বেলেডের মতো ধার কারণ ও দুনিয়াতে আসার পর থেকেই বুঝ হওয়া মাত্রই মাদ্রাসায় বারান্দায় পারে আল্লাব কিরিং কিরিং টেলিফোন হ্যালো হ্যালো হ্যালো হ্যাঁ অজাগার সরাতে আপা এবার ছাত্রকে আল্লাহ তো বেহ করবেন না ডাক দিয়ে ঘরি না আর একটা দিয়ে ধরি বল ওই যে একটা করাই গাছ অথবা এম ডি গাছে কাক কাকচিন বেশি তিতা দুইশো তিনের চাকা গোল পয়সা গোল গোলালু গোল এরছে বেশি গোল মনের গন্ড বলে যে গাছে কাকটা কেবল এটা সম্ভব আল্লাহ না ক্ষমা করবেন এক হাজার কাক কেমনি কইলি কয় গণনা যদি দেখো এক হাজারের বেশি কোনো চিন্তার কারণ নাই বুঝবা বেশিগুলো আমরি বেড়াইতেইছে দেখো ঢুকানো পৃথিবীর সব বুদ্ধিজীবীর বুদ্ধির গাইড হলো জ্ঞানের জ্ঞানের জ্ঞানের জ্ঞানের গাইড হলো একমাত্র ভাইরা আমার সাবধানাম আল্লাহ দরবারে গ্রহণ হবে না নষ্ট হয়ে যাবে পাঁচ প্রকার সিরিকের ভিতরে এক নাম্বার হলো সিরিক ফিল আইবাদুদুর এক নম্বরে একটু ব্যাখ্যা দিতে গেলে সময় আবার লম্বা হয়ে যাবে দেওয়ার ক্ষমতা আমার আল্লাহরে আল্লাহর বান্দা আল্লাহর কাছে নাই লাগা সব ক্লিয়ার হয়ে যায় বৌরে দোষ দিস না তুই সব মাইয়া দাও কাছে খবর কি এটা বৌর দোষ দোষ হইলে তোমার হবে কেন আল্লাহ কৌর ও দোষ নাই স্বামীরও দোষ নাই সব কুদর আর বলেন আল্লাহ বলেন হ বলি মাইয়া উহলি মা উম রু মশা উ আকিম ইন্নু আলি মুদী খারাপ লাগে হারুন রশিদ বাদশা রাস্তা দিয়া যায় দেখে মুরব্বিগো বুদ্ধি আছে না নাই কিন্তু আমরা তো মুরুব্বী পছন্দ করি না মুরুব্বিগো বেল নাই টাইম নাই আমরা এখন ইয়াং সমাজে চলি হ্যাঁ মুরুবীদের তোয়াক্কা করে না বাবাকেও মুরুব্বী বলে দেয় মাকে বৃদ্ধা মুরুবী বলে অথচ মুরব্বির বড় দাম সাদা দাড়িওয়ালা দোয়া করলে আল্লাহ ফেরত দেয় না গ্যারান্টি আছে তোমার দোয়া তো গ্যারান্টি নাই বাচ্চা হারুন রসিদ কয়ে বুড়া গেছে আমরা খাইছি আর আমরা লাগায় যাব আমাদের পরবর্তী প্রজন্মেরা গাছের ফল খাবে বাচ্চা হারুন রসিদ খুশি হইয়া হাজার টাকা তারে হাতিয়া দিল বুড়া কয় কপাল খুলছে রে আগের দিনের মানুষ গাছ লাগাইয়া ফল খাইতো এক বছর পর আমি নগদ পাইছি এত জ্ঞান এত জ্ঞান বুঝি নাই বুঝি না ছেলে বিয়ে পাশ করে নি। ছেলে বিয়া পাশ করিয়া বিয়ে পাশের দিক বিয়া ও কথা কয়না বিএর সাথে কি হ্যাঁ রাতে ঘুমায় না কি রে কয় মোবাইল নিয়ে ব্যস্ত মা কয় ঘুমাবি না অপেক্ষায় বয়ের আসে না কারণ এই ছিল বিয়ে পাশ করার মাঝে অবহেলা করবি না এক সময় বুড়া ছাড়া তোর চলার কোনো পথ নাই এই বান্দা বিয়া করতে গিয়া মেয়ে দেই খেতে রেডি হয়ে গেল। মেয়ের বাবায় বলল তোর বাড়িটা দেখা দরকার মেয়ের বাবায় দেখতে এসে মেহমান দাঁড়িয়ে আয়োজন করলো ছেলে এবার মা রান্না করে কষ্ট করে খাওয়ায় দিল কিন্তু কানে কানে একটা আওয়াজ হয়ে গেল এরা কোথার মেহমান বাবার কানে আস্তে করে আওয়াজ আসলো এই ছেলে নাকি এই বান্দার মেয়েটা দিই খেসে বাবার চোখের পানি রাখা যায় না স্বামী আর স্ত্রী গিয়া বলে স্ত্রী কপাল মন্দ দাঁড় করে ছেলে করছো ঠিক করেছে বাবা কোনো টেনশন করবা না চলো মেয়ের বাবা বলছে আমার মেয়েটারে বিয়ার অনুষ্ঠান করব বিয়া দিব তবে খবরদার কোন বুড়া বুড়ি আনবি না ডিজিটাল যুগে সব ইয়ারেশনের আমি বিয়ার অনুষ্ঠানে যাব না কত বন্ধু বান্ধব তো নিষেধ করেছে আমি গোপনে তোমাকে নিয়ে যাব কেউ টার পাবে না এবার ছেলে বিয়ার অনুষ্ঠানে গেল বাবারে কৌশল করে গোপনে নিয়ে গেল ওখানে গিয়ে একটা প্যাস লাগছে খাসি খাবি ৪০ দিন লাগলে সিল্লা দিয়ে খাবি কথা বুঝেন নাই তো একজনে এক খাসি খাওয়া সম্ভব না মাইয়েও কপালে চান দি বন্ধু সব গেল কপালে বুঝি আমার বিয়া নাই কপাল মন্দ চোখ থাকতে অন্ধ ফেসবুক বন্ধ মাথা গরম কি করি সমাধান কই পাই এবার বুড়া একজন আছে বুড়া আমার বাবা বাবার থেকে একটু কানে পরামর্শ নেই কেউ যেন না পায় বাবার গিয়ে কাবা আমার জ্ঞানের চিন্তা দিয়া বলছি কোনো টেনশন নাই তোরা বিশ মিল্লা খাওয়া শুরু কর এক মিনিট খাইতে থাক এক ঘন্টা খাবি আবার ঘুম যাবি এরপরে বাথরুমে যাবি খাবি বাথরুমে যাবি খাবি বাথরুমে যাবি বাথরুম বোঝাই করে ফেলবি সাইজ করে ফেল বুড়ার জ্ঞান বড় প্রখর বাচ্চা হারুন রশিদ বলে আগের দিনের মানুষ গাছ লাগাই ফল খাইতো এক বছর পর আমি নগদ পাইলাম বাচ্চা খুশি আরো হাজার দিলাম বুড়ায় কয় একদিন মানুষ বছরে একবার ফল পাই তো আমি জাগার দুইবার বাদশা কয় মেতরে আরো এক হাজার দিলাম উজিরে কয় রে বাচ্চা দৌড় জ্ঞান এমন কচা এমন পাক্কা জ্ঞান আমগো পুঁজিপাট্টা যা আছে সব কথা দিয়ে আটকায় রেখে দিল রে মুমিন এই ঘটনা দিয়ে আল্লাহর বান্দা বুঝাইতে চাইলেন বাচ্চার সাথে যখন বান্দার কালেকশন হয়ে গেল এখন তোমার হাতিয়া পাইতে কোনো বান্দা নাই আল্লাহর সাথে যদি লাইন লাগাই দে চাইতে দেরি হবে মাপ সারা পাইতে দেরি হবে না বাচ্ছা এক গরিবের কয় তুই এত কষ্ট করো কেন কে দিবে আমি বাচ্চা কাল আমার আদালতে যাবি যা লাগবে দিয়ে নিমু গরিব মানুষ খুশি বাদশায় কইসে তো এমন জোরে দৌড় রাতের বেলায় ঘুম নাই খাওয়ান নাই বাচ্চার সাথে কাল মোলাকাত এমন জোরে দৌড় দিছে বাচ্চার প্রসাদে গিয়ে দেখে বাচ্চা নাই চেয়ার খালি কই গেল বাচ্চা খুঁজে খুঁজে দেখে বাচ্চা মসজিদে বইয়া কান্না করে গরিব করে কি তুমি আমার চায় আমার লাভ নাই তোমার যেই খোদায় দিতে পারে সেই খোদা আমাকেও দিতে পারে অতএব আমি আসর জায়গায় চাইতে থাকি ছেলে দেওয়ার মালিককে মেয়ে দেওয়ার মালিক কে আল্লাহ বলেন আমি ইচ্ছা করলে কাউকে ছেলে দেই কাউকে মেয়ে দেই কাউকে দুটা দেই কাউকে কোনোটা দেই না ক্ষমতা কার ছেলে মেয়ে দেওয়ার ক্ষমতা কার ওরে শত বছর আগে ডক্টর থমাস কই খাবে কি থাকবে কই খাবে কি আল্লাহ কয় মানুষ জন্ম নিয়ন্ত্রণ করে সন্তানরে হত্যা করিস না نحن نرزقهم وإياكم الله বলেন রিজিকের ভয় সন্তান হত্যা করিও না রিজিক দেওয়ার মালিক আমি আল্লাহ আমি আল্লাহ দুর্বলদের রিজিক দেই তারপরে তোদেরকে দেই আল্লাহর নবী বলেন ইন্না মাতুম সরুনা অতুরজাকুনা বিযুআফায়েকুম দুর্বলদের কারণে আমি তোদেরকে রিজিক দেই সাহায্য করি দুর্বল কারা নারী আর বাচ্চা তুমি জন্ম নিয়ন্ত্রণ করো কেন ছেলে মেয়ে হলে মানুষ বেড়ে গেলে সমাজে বোঝা বোঝা বোঝা কে কইছে জঙ্গলের শিয়ালে না বড় একজন ডক্টর মেলথাস টমাস। मानूष समस्या जन्म नियंत्रण स्लोगान मानूष बेड़े गे क्षमा चाहिए विवेक प्रश्न करी अपनी मानूष की ना जदिने हाँ अपनी मानूष अपनार् मानूष मानुष समस्या मानूष बेड़े गाजे बोझा अपनी जो मानूष बोलें मरे जान अप्री कैमे फिलुन सन्तान कैमरे फेलुपने আপনিও সমাজের বোঝা আপনার কারণ এর থেকে তো হবে তুমি না আসলে তোমার বউ আসতো না তোমার বউ না আসলে ছেলে মেয়ে হতো না তা তুমি আগে সমস্যা মরো মরো মরো মরো রাগ করলেন যেদিন এই গজবের স্লোগান শুরু হয়েছে সেদিন থেকে আসমানি কুদরতের ইঞ্জেকশন শুরু একত্রে দুইটা তিনটা চারটা পাঁচটা সাতটা কথা হয় না কুদরত কার আল্লাহর কাছে তুই কেমনে বন্ধুরবি নমরিদ দেখ ইব্রাহিম রে আসতেই যাবে না আজর রেডি রেডি ডাইরেক্টার এব্রাহিম রে আসতে দেবে না দুনিয়ায় যেখানে বাঘের বয়সেখানে রাজ মেয়ে দেওয়ার মালিক একমাত্র আমার আল্লাহ তো ছেলে কার কাছে চাইব আল্লাহর কাছে চাও যারা আল্লাহর কাছে চান না কেন চান না আল্লাহ দিতে পারেন না যদি পারে তো পছন্দ হয় না কি উত্তর দিবেন উত্তর ঠিক করুন নবীর থেকে দামি কেউ আছে নবী কার কাছে চাইছেন নবীর মতো দামি ব্যক্তি আল্লাহর কাছে চাইলে আপনার অসুবিধে কি কার কাছে যাব মাথা নত কার কাছে করবো নাকি গাইরুল্লাহর কাছে আল্লাহ কয়জন বাকি সব আল্লা না গাইরুল্লাহ নবী আল্লাহ না গাইরুল্লাহ ফিরিশা ওলি আব্দাল গৌস কুতুব আল্লাহ নাকি সিজিদা আল্লাহ পাবে না গরু পাবে সিজিদা করবো না করবো সিজিদা করবো না গরুল্লাহ সিজিদা করবো ইল আল্লাহ লা ইন ইনল ইনল ই আসমন জিন গুলো পাহার পর্ব গৈরুলি গৈরুল বাজার মাঝার গরু দর্গা দুর্গা গুলু ল ইন হিল না ইন সিজ দ করব না ইন সিজিদা করবো না সিজিদা করবো না ইলা ই খারাপ লাগে বিস্তারিত বলার সুযোগ পেলাম না আল্লাহ যদি সুযোগ দেন কখনো কোথাও বলে ফেললো এরপরে কবে না। লালমাই লাল মায়ানমারের মুসলমানের খানা নাই ঘুম নাই ওরে মুমিন তুমি আরামে খাইতেছো, ঘুমাইতেছো! তাদের ঘর নাই বাড়ি নাই টাকা নাই পয়সা নাই ওরে মুসলমান তাদের কান্নায় ভারী হয়ে গেল আকাশ আর বাতাস আমার একদিন ঘর থেকে বেরিয়ে দেখতে দেখতেছেন আবার কিছু দূর গিয়ে দেখে রাস্তার পার্শে জীর্ণ শীর্ণ পোশাক নয় একটা বাচ্চা বসা নবী বললেন ও সন্তান তুমি এভাবে জীর্ণ শীর্ণ হয়ে বসে আছো কেন বাচ্চা চোখের পানি ছেড়ে বলেন ও ঢুকলেন নার হুজরায় ঢুকে ঢুকে নবী বলেন আয়সের গোসল করায় নীজি আম্মা জানায় করলেন সুন্দর করে বাচ্চাটারে গোসল করায় নবীর আল্লাহর নবী বাচ্চাটারে নিয়ে যাবেন বাচ্চাটা হাঁটতেছে নবী বলে তুমি হাঁটবা না আজকে তুমি আমার কাদের উপরে উঠবা আমি তোমার দামি মানুষটারের কদম জমিনে লাগতে দিব না আল্লাহ নবীর কাদের উপরে বাচ্চাটাকে উঠাইলেন এরপরে রহমাত বাচ্চা নিচে বসে গেছে আল্লাহর নবী বললেন ও সন্তান তুমি নিচে আজকে বসবা না আসো তুমি আমার সাথে মিম্বরের পাশে বসো নবী ওই অতিম পাশে বসায়া এরপরে মাথায় হাত রেখে বলেন এতিমির উপরে জুলুম করবা না খবরদার এতিমের মাথায় হাত বুলাইয়া দয়ার নজরে থাকাও হাতের নিচে যত চুল থাকবে প্রত্যেকটার বিনিময় আল্লাহ একদান করবি আমার খানা লাগবে না বাচ্চাটারে খানা দে কেউ খানা নিয়ে সামনে আগে না কিছু দিয়ে গেলে আরেকজন ক্ষুধা কৃষ্ণায় টান দিয়ে নিয়ে যায় এদিকে তাকায় দেখো ওই মার কোলের বাচ্চাটার গলায় রসি লাগায় বেইমানেরা কুকুরের মতো দুইটা গরুতে খেতের মধ্যে ধান খায় মালিক একটা লাঠি দিয়া গরুর উপরে যখন একটা গরুর উপরে বাড়ি মারলো আর একটা গরু জোরে দৌড় মারলো এই গরু তুই কেন দৌড় তোর তো বাড়ি দেওয়া হয়নি গরুটা বলে আমি জানি এরপরে পিটা আমার কপালে আসবে ওরা কেন মুসলমানের উপর আজ করে মানবাধিকার কোথায় গেল কোনো খবর নাই একমাত্র কারণ ওদের রোহিঙ্গা মুসলমান না ওই বেইমানের উদ্দেশ্য গোটা দুনিয়ার মুসলমান तुम्हारे बेईमान ढुक ओ ब मुसलमान सामने कुद आसार स्वप्न देखे ना भाँ भाँ হাট হাজার বলেন চরমনার হুজুর বলেন যখন ডাকবেন তখনই আমাদের যেতে হবে কারণ এই ডাক কোনো দলীয় ডাক না এ ডাক হলো ইমান বাছাবার ডাক মুসলমান কেন ভয় পাইতেছ আমাদের অস্ত্র নাই টাকা নাই আমরা গরিব তারপরও বেইমানের আবারও ভয় পাই কারণ ওই বেইমানের গোষ্ঠী ভালো করে জানে मुसलमान लागे ना मुसलमान सह्य करते शाहजाल हुंकारोबिंदर पतन हो रे मुमिन शाहजाल पक्षे तो कोटी कोटी मुसलमाना मात्र अल्प किसु मुसलमान गौर गोबिंद পতন ঘটায় দিল মুসলমান বাংলাদেশে মুসলমানের অভাব নয় কেন আল্লাহর নিয়ে সামনে যাও কোনো ভয় আমাদের সামনে কথা বলতে পারবে না ওদের অস্ত্র দেখে ভয় পেও না আল্লাহর মোহাব্বত নিয়ে যদি আগাইতে পারো ওই বেইমানের মুসলমানের স্লোগানের ভয় অস্ত্র হাতের থেকে পড়ে যাবে কিসের ভাইরে আল্লাহ তাহলে কেন ভয় পাও ইমান তারা মজবুত করে নাও আমি দলের জন্য জীবন দিব পীরের জন্য দিলা নেতার জন্য দিলা ওরে মুসলমান তোমার ইমানের খবর ইমান আল্লা বান্দা যখন ডাক দিবেন ওরে কেউ যদি নাও যায় আল্লাহর মোহাবতেই মানে স্লোগানে আমি আল্লাহর বান্দা ময়দানে একা হাজির থাকবো সব ভাইরা আমার অনুরোধ করে বলছি কোনো চিন্তা নাই তুমি তো মনে করছি বুড়া মানুষ মূর্খ কি ওর একটা দোয়া করলে খোদায় ফিরায় না কারণ ওর দেল পুরা পবিত্র অতের দোয়া নাও আল্লাহওয়ালার দোয়া নাও কোরআন মা বাবার খেদমত করো মুরব্বীদের সাথে দুরাচরণ করিও না বন্ধু সার এটি তোর দিন খাওয়াবি সালাম একদিন দিবি না সুরি মিথ্যা বলছি মিথ্যা বলছি এই যত যুবকের লাশ অধিকাংশ বন্ধু জবাই করছে কারণ কি ওর স্বার্থে আঘাত লাগছে বুঝো নাই তো কয়েকদিন বাঁচতে চাইলে বন্ধু সার তো বন্ধু আমরা টুপিও লারা তো এর থেকে আপন বন্ধু কেউ নেই মদের আড্ডা জুয়ার আড্ডা টাসের আড্ডা ক্যারাম লুডুর আড্ডা সার না যারাও নিজেকে দেশের পক্ষে আন্দোলনে নামায় দাও দেশ ও জাতির পক্ষে তুমি কথা বলো দেশের বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করো না করো জীবনে অন্যায় তো কম করি নাই আজকে থেকে তো করো তোমার মত যুবক দাড়িওয়ালা নামাজির অভাব নাই স্কুলে পরে কলেজে পরে কোটি টাকার মালিক কুমিল্লা ব্যবসা করে দাড়িওয়ালা নামাজি যুবক এক টাকাও হারাম খায় না নাই তুমি কেন পারবানা এর যুবক তোমার মতো যুবক দাঁড়িওয়ালা নামাজ না অনুরোধ করি তাও বা করে মনের বুঝাও রে মন আমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পড়ে না। স্কুল কলেজে পড়িও দাঁড়িয়ে রাখলো নামাজ পড়লো আমি কেন পারব না আমার মতো যুবক দাঁড়িওয়ালা নামাজি ব্যবসা করে আমি আল্লাহালার সাথে সম্পর্ক জোরাবো কোরআন শরীফ সহিবো নামাজ পড়াবো তওবার খাটি নিয়ত যদি হয় মুনাফিকে যদি না থাকে খাটি নিয়তে দুটো হাত আমার আল্লাহকে দেখায় দাও আয় আল্লাহ তাআলা সবার হাতগুলো কবুল করে নেন আমিন দাড়িওয়ালা নামাজি বানায়া দেন আমিন নবীর সুন্নতের আমলওয়ালা আশিক বানায়া দেন আমিন আয় আল্লাহ مصিবতে দান করেন আমিন ঈমান ও করে দেন আমিন সবার দিলের ریا حسد কibir দূর করে ইখলাস দান করেন আমিন আয় রুজি ব্যবসা চাকরিতে হালাল ভাবে বরকত দেন আমরা তওবার নিয়তে হাত কবুল করে নেন আয় আল্লাহ গুনা প্রতি ঘৃণা জমা দেন আয় আল্লাহ বেশি বেশি ন্যাকলের তৌফিক দান করেন বলে আমিন আর করে জীবনটারে না করে সেরে আল্লাহ এ জমিনের মধ্যে আমার মতো গুনাগার জাল এম কেউ নাই হাতের দিয়ে তাকায় দেখি দুটো হাত গুনার কারণে না পাক চোখ না গুনাহের কারণে অন্তর না আয় আল্লাহ এই না নিয়ে আপনার দরজার সিরে অল্ল আপনি আমাদের গুনার দিয়ে তাকায় ফিরায় দিয়ে রে মালি কবুল করে নেন যারা আয়োজন করেছেন টাকা পয়সা পরামর্শ দিয়েছেন সবাইকে কবুল করে নেন মাইক লাইট প্যান্ডেল যারা করেছেন সহযোগিতা করেছেন তাদেরও কবুল করে নেন ঘরে এর সবাব পৌঁছায় মা বন্ধুরে আবেদা পর্দা বানায় দেন ছেলে সন্তান বানায় দেন আয় জীবনে একবারও যদি হয় সুন্দর আমল জিন্দিগি দান করেন আল্লাহ তালা সকলের দিলের পূরণ করে দেন্লাহ অন্তর থেকে রিয়া হাসাত কিবির দূর করে খ্লাস দান করেন অল্লাহ যারা খেদমত করে টাকা পয়সা দেয় সময় দেয় তাদেরও কবুল করে নেন সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান নবীর আদর্শ বানায় আয় আল্লাহ আমিন গুলো কবুল করে নেন মুরব্বী যুবক ছাত্র ভাই মহ বন্ধের আমিনিয়ার মুসলমানের উপরে রহমত দান করেন্লাহ বিদেশের ঘরে যারা ব্যবসা করে চাকরি করে হেফাজত করেন অল্লাহ আয় আল্লাহ মায়ানমারের মুসলমানের উপরে দয়ার নজর করেন আল্লাহ সন্তানের সামনে বাবা কে জবাই করে দেয় মায়ের কোলের শিশু বাচ্চাটারে টেনে টেনে সিঁড়ে জবাই করে দেয় ওই আয়াল্লাহ দায়ার নজর দিয়ে হেফাজত করেন আল্লাহ আয় আল্লাহ মা বন্ধের ইজ্জতের উপর আঘাত জানো না শ্রী মালিক আয় আল্লাহ মা বন্ধের ইজত হেফাজত করেন্লা করে আয় আল্লাহ যারা ব্যবসা করে চাকরি করে কামাই রুজিতে লেখা পড়ায় বরকত বাড়ায় দেন আয় আল্লাহ বিদেশের ঘরে যারা হেফাজত করেন্ল আয় আল্লাহ নসিল আয় আল্লা মুরব্বীদের সাথে আদব রক্ষা করার তৌফিক দান করে আল্লাহওয়ালার বন্ধু বানাই দেন সহিভাবে কোরআন পড়ার তৌফিক দান করেন আমল মজবুত করে দেন আয় আল্লাহ দিলের ন্যা গুলো পূরণ করে দেন অল্লা আয় আল্লাহ তালা মুনাজাতের পরে সবাই যাহার যাহার বাড়ি চলে যাবে কেউ গিয়া দেখবে দোয়ার অপেক্ষায় এর সন্তান সাদা কাপড়ের প্যাকেট বানায় রাখছো একবার ও কি মা বাবার চেহারাটা মনে পড়ে না বৃষ্টির পানি কবরে যায় ফিরাবার কেউ নাই আয় আল্লাহ কুদরতের নজর দিয়ে দেখেন কে যেনা এতিমের শিলা আমাদেরকে মাফ করে দেন সকল কবর জান্নাতের বাগান বানাই দেন অল যারা বেঁচে আছেন হায়াত বাড়ায় দেন অসুস্থ রোগীদের সুস্থ বানিয়ে দেন আপনার মতো বড় ডাক্তার উচ্চ মা কম দান করে নল চলার পথে কুদরতের হাতে হেফাজত করেন হঠাৎ মরণ থেকে হেফাজত করেন হঠাৎ মরণ থেকে হেফাজত করেন্লা হঠাৎ মরণ থেকে হেফাজত করেন অল্ল আয় আল্লাহ দীর্গুণে খায়াত দান করেন অল্ল দীর্ঘ এবং যারা করে প্রশাসনিক ভাবে যারা কাজ করে দিন ও দেশের খাদেম দেম দেন জালেম দু মুনাফিক থেকে হেফাজত করে নল আয় আল্লাহ ইসলামের ব্যানার নিয়ে যারা মানুষকে ধোকা দেয় তাদের হেদায়াত ধোকার থেকে আমাদের আপনার কুদুর হাতে নিয়ে নেন্লাহ আয় আল্লাহ সবার সাথে মিল মোহ বান আয় আল্লাহ মরণ পর্যন্ত দিনের খেদমতের জন্য কবন করেন কবুল করে নেন কারো হাত খালি ফেরায় দিনে আয় আল্লাহ কবুল করে নেন আয় আল্লাহ সবাইকে আপনি দিনের খাদে বানিয়ে দেন আয় চারগুন চার গুণওয়ালা শহীদ হবে আমল করার তৌফিক দান করেন আয় তালা থেকে আমি <laughs> উত্তরবঙ্গে কক্সবাজবের বিভিন্ন অঞ্চল প্লাম থেকে গোটা দেশ ও জাতিকে হেফাজত করেন اے اللہ دل کے اندر اسلام کی محبت بنا دے اے اللہ نبی جی کی سنتوں کی محبت بنا دے سبحان محمد والی واصحابہ اجمعین آمین آمین